মানবতা সমাধানো আল্লাহ ল ইহ ই محمد رسول الله محمد رسول الله ارجو رضاك الله وبركاته الحمد لله الحمد لله আলহি ওয়াসবিহি আজ আমি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে সমবেত হয়েছেন আমরা তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদা এ পর্বের পর্বভিত্তিক আলোচনায় আপনাদের সামনে নওয়াকিদুল ইমান इमसकारी दस टीषना अपन सामने पेश करतेगत पर्व अष्टम विषय की आलोचना करतम नवम विषयटी आलोकपात करते चाह नवम विषयटी हसूलर शरिया बीति चला कारोजन बैध मन कर হেবি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম যে শরীয়ত এনেছেন ইলাহি বিধান এটা থেকে বের হয়ে অন্য কোনো শরীয়ত যে কোনোটাই হতে পারে সেই পথে চলা নিজের জন্য বৈধ মনে করা এটা ইমান ভাঙ্গের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ সুতরাং আসুন এই বিষয়টি বিস্তারিতভাবে জানার জন্য আমরা আজকে আমাদের যে সমস্ত প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এসেছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেুম এবং আরও এসেছেন শেখ মাহমুদুল হাসান আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা শোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইমান আমাদের ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা আগেও বারবার বলেছি যে আমরা জানি সকলে অজু নষ্ট হওয়ার কিছু কারণ আমরা জানি সালাহ নষ্ট হওয়ার কারণ আমরা জানি সিয়াম নষ্ট হওয়ার কারণ হজ নষ্ট হয়ে যাওয়ার কারণ কিন্তু ইমাম কি কারণে নষ্ট হতে পারে সেই ব্যাপারে তেমন একটা সচেতনতা আমাদের মুসলিম সমাজে নেই সেই সচেতনতা সৃষ্টি করার জন্য এই ধারাবাহিক আলোচনাগুলো যাতে আমরা নিজেরাও সতর্ক হতে পারি আমাদের পরিবার বর্গকে সতর্ক করতে পারি আমাদের বন্ধু বান্ধব এবং সমাজকে আমরা যেন সতর্ক করতে পারি এটাই উদ্দেশ্য নবম যে কারণটি হলো এমন ধারণাও কারো কারোর মধ্যে আছে যে কোনো একটা পর্যায়ে গিয়ে কোন কোনো ব্যক্তির জন্য আর শরীয়তের ভিতর থাকা দরকার নেই নবীর পথ অবলম্বন করার দরকার নেই তিনি তার উপরে চলে গেছেন যেহেতু উপরে চলে গেছেন এখন আর তার নামাজের দরকার নেই গোসলের দরকার নেই পবিত্রতার দরকার নেই অথবা জামাতে নামাজ আদায়ের দরকার নেই এরকম একটা চিন্তা কোন কোনো বিক্ষিপ্তভাবে মানুষের মধ্যে আছে এবং থাকতে পারে কিন্তু এই চিন্তা আসার সাথে সাথেই ইসলামটি নষ্ট হয়ে যাচ্ছে কারণ আল্লাহ তালা বারবার বলেছেন যে আমাদের জন্য এক্সাম্পল হলো উদাহরণ হলো আল্লা নবী আল্লা নবী পুরো জীবনে তিনি শরীয়তের বাইরে কোথাও যাননি অর্থাৎ তার জীবনটা নবতের জীবনটিকে তিনি যেভাবে সাজিয়েছেন সেটা অনুসরণ করাটাই হচ্ছে ইসলাম এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই যেমন নবী জামাতে সবসময় নামাজ আদায় করেছেন যখন থেকে জামাতে নামাজ সালাহ আদায়ের বিধান এসেছে এমনকি তিনি যখন অসুস্থ ছিলেন দুইজনের কাঁধে ভর করে এসে তিনি নামাজ আদায় করেছেন নিজেকে পবিত্র করেছেন উজু করেছেন গোসল করেছেন কিন্তু আল্লাহর সাথে খুবই কানেক্টেড একজন ব্যক্তি তিনি একটা উঁচু পর্যায়ে চলে গেছেন তার নামাজের দরকার নেই তিনি মনে মনে নামাজ আদায় বিশেষ কপল কল্পিত ধর্ম মতামত বানিয়ে নিয়েছে যেমন কেউ বলে মানব ধর্ম এই জাতীয় তৈরি করে ফেলেছে মানব ধর্ম আমাদেরকে ইসলামের মানতে হবে না সকল ধর্মের একটা ইসলামের যে বিধি বিধান তিনি বলেন দিনের দিকে উঙ্গিত করে বলেছেন ইসলাম এটাই হচ্ছে আমার সরল পথ এটাকে অনুকরণ করতেই হবে অন্যান্য মতবাদ গুলো তোমাদের তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছি করবে এই আয়া সুরা নামের একশো তিপান্ন নম্বর আয়া সতর্ক করে দিয়েছে না আল্লাহর দিনের পথ যেটা এঁকে দেয়া হয়েছে আল্লাহ নবীর জীবনের মাধ্যমে সেটার বাইরে যাওয়ার কোন অবকাশ নেই কোনো ব্যক্তির জন্য নয় কোন পর্যায়ে নয় কোন প্রেক্ষিতে সম্ভব নয় আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনছিলাম আল্লাহর রসুল সাল আলহ আসাল্লামের শরিয়ার থেকে বেরিয়ে যাওয়ার অনেক পথ অনেক ক্ষেত্র আমরা দেখে থাকি আমাদের সম্মানিত ধর্মীয় ক্ষেত্রে কিভাবে বের হয়ে যায় তার একটা চিত্র তুমি তোমার রবের এবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার একই দৃঢ় বিশ্বাস না এসেছে তো বলছো আমার তো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আছে আর আমার এবাদত লাগবে কোরআনের দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে পা হিঁচড়ে হিঁচড়ে গেছে মসজিদে সালাত আদায় করেছেন যত পর্যন্ত এইভাবে পেরেছেন করেছেন এটা তো একটা বিষয় গেল এক শ্রেণীর মানুষ গ্রহণ করেন বলে থাকেন এটা যেন রসুলের উপরেও একটা তারা মানে দরজা বের করে ফেলেন এটা তো গেল ধর্মীয় পর্যায়ে কিভাবে ইসলাম থেকে বহির্ভূত হলো এইখানেও আমরা সুরা আল ১৯ নম্বর আয়াতটা স্মরণ করাবো ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন হল কেবলমাত্র ইসলাম যা কোরআন এবং ভিতরে আছে। নম্বর আয়াতে ব্যাখ্যা করে দিয়েছে আল্লাহ নিজেই তার আয়াতের ব্যাখ্যা আর আয়াত দিয়ে করে দিচ্ছে যে ব্যক্তি ইসলাম বাদে অন্য কোনো ধর্ম তালাশ করবে কশিন কালো সেটা গৃহীত হবে না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন এখন কার কাছে গ্রহণযোগ্য হবে হোক কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন খাসিরিন এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে জাহান্ন এটা তো একটা বিষয় আছে তারপরে আমরা দেখি রসুল্লাহ সাল্লিস্লামের যুগে একটা ঘটনা ঘটেছিল অমর মনুল খত্তা রাজি আল্লাহন তাওরাতের কিছু বিষয় কিছু পাতা কিছু নিয়ম পড়ে তাকে সুন্দর লেগেছিল উনি আল্লাহ রসুল সাইসাল্লামের কাছে নিয়ে এসেছেন এসে পড়া শুরু করেছেন আল্লাহ রসুল সাইসালাম এত রাগান্বিত হয়েছিলেন যে তার চেহারা বিবর্ণ হয়ে গেছিল রাগে আবু বকর রাজি বললেন অমর তোমার জন্য তোমার মা ক্রন্দন করুক তুমি মৃত্যুবরণ করো মায়ামিবসুল্লাহ সাল্লাম তুমি কি দেখছো না রসুল্লাহ সাল্লামের চেহারা কিভাবে বিবর্ণ হয়েছে শ্রোতা দর্শক মন্ডলী দেখুন এটা কিন্তু একটা অংশ আল্লাহ নাজিল গ্রন্থের অংশ সেটা যদি না চলে আল্লাহ রসুল রেগে গেলেন এবং বললেন কি যদি আজ মুসা স্বয়ং উপস্থিত থাকতেন আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না এই তাওরাত চলতো না মুসা আল্লাহ সালামের কোনো ওয়াজ নসিহত চলতো না একমাত্র আমার থেকে যেটা নিয়ে সে পরিবেশন করতো এটাই চলতো কথা হলো যদি অন্য নবীর আদর্শটাও না চলে তাহলে এখানে আমরা কিভাবে রাজনীতির নামে আমরা ব্রিটেন, আমেরিকা ফ্রান্স অন্যান্য দেশ থেকে আমদানি করে রাষ্ট্র চালানোর জন্য আদর্শ আনছি সংবিধান রচনা করছি তাহলে দেখি কি রসুল সাল আলাইস্লামের শরীয়ত বহির্ভূত কাম নয় কারণ কেন হবে না আসলে মৌলিক জায়গাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুহানো তাল্লাহ হজরত রসুলি করিম সলাল্লাহ আলিয়াসাল্লামের উদ্দেশ্যে বলেছেন ও মা ওরসালাহ আল্লাহর রহমতাল আলমী এ নবী আপনাকে আমি সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করে এখানে একটা বক্তব্য যেটা উঠে আসে এক দিক থেকে চিন্তা করেছেন যে আমাদের ভেতর থেকে একটা শ্রেণী যারা মনে করে যে আমাকে দিন না মানলেও চলবে আমি একটা পর্যায়ে চলে গেছে। কিন্তু আমাদের সমাজে এমন একটা বিভ্রান্তিও ছড়ানো হয় মাঝে মধ্যে যে সব যুগেই নবী ছিল সমস্ত নবী হক এটা কোরআনের কথা আমরাও বলি এভাবেই তারা ঢুকে আমাদের মধ্যে সমস্ত নবী আল্লাহর নবী তাদেরকে বিশ্বাস করতে হবে এবং সমস্ত নবীকে মানতে হবে কাজেই তুমি যদি মূসা নবীকে মানো কোনো প্রবলেম নাই। তুমি যদি ঈসা নবীকে মানো কোনো প্রবলেম নাই যেমন ঈসা আলাইসাল্লামের যুগে যে সমস্ত ইয়াহুদিরা ছিল তারাও হক ছিল আহলি কিতাব ছিল যখন রসুল আসছে তখন তারা যদি রসুলের উপর ইমান না এনে আহলি কিতাব ওই অবস্থায় থাকে কোনো প্রবলেম নাই কাজে আজও তুমি যদি ইসাই ধর্ম থাকো বা ইহুদি ধর্ম গ্রহণ করো তাহলে তোমার কোনো প্রবলেম নাই এই জায়গাটা হচ্ছে মূল প্রবলেম কারণ প্রত্যেক যুগের নবী যুগের জন্যে ব্যক্তি কৌমের জন্য নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রেরিত হয়েছিলেন শুধুইমাত্র হজরত রসুল করিম সল আলী ওয়া কোনো নির্দিষ্ট যুগের জন্য নয় কোনো নির্দিষ্ট জায়গার জন্যে নয় কোনো নির্দিষ্ট ভাষাভাষীর জন্য নয় কোনো নির্দিষ্ট কৌমের জন্য নয় আলোকপাত করছিলেন আমরা আবারও আসবো ইনশাল্লাহ আপনার কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির দার ও প্রান্তে উপস্থিত হয়েছি সামান্য সময়ের জন্য ছোট্ট একটি বিরতি আপনাদের কাছ থেকে নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আমাদের বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শন সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসুন আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করছিলাম রসুলের শরিয়ার থেকে বের হয়ে অন্য কোন নীতি আদর্শকে হাতিয়ার হিসাবে চলার পথের আদর্শ হিসাবে বৈধ মনে করে নেওয়াটা ইমানভঙ্গের কারণ হয়তো কেউ চলছে কিন্তু বৈধ মনে করছে না তার জন্য কৈফিয়াত আছে কিন্তু ওদিকেও চলল আবার ওটাকেই বেশি বৈধ মনে করল তখন ইমান একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আসুন আমরা এই আলোচনা আবারও আমাদের আলোচক আলোচকবৃন্দের কাছে যাই যে শেখ আকরামুজামান আলহামদুলিল্লাহ যে বিষয়টা আমি বলছিলাম সেটা হলো ওখানে দুটা দিক আছে যেই হাদিসটা আমি বলছিলাম অমর বোন খত্তাবি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম দুইটা দিকের প্রতিবাদ করেছিলেন একটা তো উনি বলেছিলেন তৌরাতের যে অংশ পাঠ করতেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ আসসাল্লাম রাগন্বিত হলেন খুব্ধ হলেন তারপর অমর খত্তাব রদি আল্লাহন হো আল্লাহ রসুল্লামের রাগ প্রশমনের জন্য দোয়া পড়লেন রদি তবিল্লাহ রব্বান ওবিল ইসলাম দিন আন ওবি মুহাম্মদিন সাল্লাহ আলু আস্লাম নবীন যখন আল্লাহ রসুল্লাহলামের চেহারার দিকে देख लो जे तौरत पड़ार कारण अल्लाह रसुल्लम चेहरा विवर्ण हो गए तक उन्नी दुआडा पड़लना हम तो, तो गेसि अल्लाह के रब हिसेबा ग्रहण करीये इसलम के दिन हिसेबी ग्रहण करोम्मद्लम के नबी हिसेब ग्रहण कर रजी खुशी तक अल्लाह रसुल्लम राग प्रशमित हलो एनी लहारा फीकुमूसा পথ থেকে ইসলামের পথ থেকে বিচ্যুত হয়ে যেতা আল ইসালাতামের আদর্শ তার তাওরাত মেনে যদি এরকম হয় তাহলে অন্য যেকোনো কিতাব যেটা কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে আমরা রাজনীতির নামে দেশ পরিচালনার নামে সমাজ পরিচালনার নামে অথবা আমি একটা সংগঠন করেছি সংগঠন পরিচালনার নামে তারপরে তরিকা পরিচালনার নামে মাঝহ পরিচালনার নামে যে ভিন্ন ভিন্ন কিতাব রচনা করে আল্লাহর সংবিধান কালামুল্লাহ এবং রসুল সাল্লামের সন্না হাদিসকে বর্জন করছি এটা কিন্তু অবশ্যই শেখ হাসান জামিন যে কথা আপনি সম্পূরক কথা হিসেবে বলতে চাচ্ছেন আসলে যে কথায় ছিলাম আমি বিরতির আগে বিভ্রান্তির সে কথাতে আবার আসছি যে আমাদেরকে ওই বিভ্রান্তিতে পড়তে হচ্ছে ছোট ছোটো বাচ্চারা আমাদের কাছে আসে যে আজকে আমাদের টিচার স্কুলে বা ইউনিভার্সিটির ছেলেরা আসে যে উনি বলেছেন যে সমস্ত নবী হক যাদেরকে ফলো করো মানো ঠিক আছে এই জায়গাটাতে সমস্যা কারণ আল্লাহরসুল সাল আলী আসসালাম আর অন্য নবীদের সাথে পার্থক্য আছে নবুগতের তারা ছিলেন একটা নির্দিষ্ট জাতির জন্যে তারা ছিলেন একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য। একটা নির্দিষ্ট সময়ের জন্যে ওই সময় শেষ তাদের নবুয়তের কাজও শেষ কিতাবের গ্রহণ গ্রহণযোগ্যতাও শেষ পরবর্তী নবী যিনি আসবেন সেটাই প্রতিষ্ঠিত হবে কিন্তু আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লাম এমন একজন নবী জাকেরব্বল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন এই জন্যেই আমরা বলে থাকি অন্য কোনো ধর্মের ধর্ম প্রচার করা এটা নৈতিকভাবে অশুদ্ধ কারণ তাদের ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে আর ইসলামের মেয়াদ হচ্ছে কেয়ামত পর্যন্ত এই জন্যে ইসলাম ক্যামত পর্যন্ত তার প্রচার অব্যাহত থাকবে এ হচ্ছে একটা বিষয় অন্য ধর্মের সাথে তুলনা করার বিষয়ে বললাম আমাদের বর্তমান সমাজে এমনও কিছু আমরা ভণ্ড আমরা আমি আসলে বুজুর্গ বলতে চাচ্ছি না ভণ্ডই বলছি এই জন্যে যে বুজর্গ আমাদের আলহামদুলিল্লাহ অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে তাদের সাথে যেন ওই শব্দটা গুলিয়ে না যায় সেই জন্য আমি বলছি যিনি ইদানিং এ কথা বলা শুরু করেছেন যে আল্লাহকে পাওয়ার জন্যে শুধু ইসলাম কবুল করা এটা শর্ত নয় আমি মাহবুব আমার সাথে যারা সম্পর্ক করবে আমি তাদেরকে ইসলাম ছাড়াও আল্লাহ পর্যন্ত এবং জাতীয় কথা যদি কেউ বলে এবং বিশ্বাস করে এবং তার কথায় বিশ্বাসী হয়ে যদি কেউ তার কাছে যায় তাহলে আমরা নিশ্চিত আজকের এই মজলিস থেকে আলহামদুলিল্লাহ আমি আশা করবো আপনারা আমার সাথে একমত হবেন অবশ্যই তিনি কাফির কোনো সন্দেহ কথাই তার লাখ ইসলাম ছাড়া ইসলাম হচ্ছে শরীয়ত শরিয়ত হচ্ছে সিরাতে মানে আল্লাহ পর্যন্ত বান্ধারকে যে রাস্তা সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করছে আর সমস্ত উম্মাহ এই ব্যাপারে একমত কোরআনের একটি আয়াত কেন একটা অক্ষর একটা বক্তা একটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান চলে যাবে কোনো সন্দেহ নাই আর এখানে একটা গুরুত্বপূর্ণ উচুলি মৌলিক আয়াতকে তিনি অস্বীকার করছেন প্রচার করছেন বাস্তবায়নের জন্য নানা রকমের কৌশল অবলম্বন করছেন আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানাবো আল্লাহর বস্তে ব্যবসা করেন নিজের আখের গুছান দুনিয়া কামান বহু রাস্তা আছে বহু পথ পদ্ধতি আছে সেগুলো করেন আল্লাহর বস্তে সরল সহজ নিরক্ষর মানুষগুলোকে বিভ্রান্ত করে শয়তানের যে আনন্দের চায় মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত না করার জন্য তাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব। আল্লাহ তাহলে সবাইকে আমাদেরকেও সতর্ক থেকে তাদের সাথে সম্পর্ক আমরা গর্ব কি না সিদ্ধান্ত নেওয়ার সময় শুনছিলাম এখানে যে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে আমাদেরকে যে ব্যক্তি যে প্রফেশনে থাকেন অর্থাৎ কেউ একজন লয়ার আইনজীবী অথবা কোনো ব্যক্তি রাজনীতিবিদ অথবা কোন ব্যক্তি লেখক সাংবাদিক অথবা তিনি প্রফেসর অথবা তিনি একজন দার্শনিক ফিলোসফি নিয়ে কাজ করেন যে যেখানে আছে তাকে সেইখানেই আল্লাহ নবী শরিয়া আল্লাহ প্রদত্ত সেই বিধান এটার ভিতরেই তাকে থাকতে হবে কোনো সেক্টর করার জন্য চেষ্টা করতে হবে এবং কোন সেক্টরের জন্য ওই বিধান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই ওই বিধানের ভিতরেই থাকতে হবে তবে কোনো কারণে যদি তিনি অন্য কোনো মতবাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন বাধ্য হয়ে তখন তার মধ্যে এটার জন্য মনের ভিতর একটা ছটফট ভাব থাকতে হবে যে আমি ভুল করছি আমাকে এই ভুল পথ থেকে ফিরে আসতে হবে তার জন্য একটা প্রচেষ্টা থাকতে হবে কিন্তু তিনি যদি সেটাকে ভ্রক্ষেপ না করেন এবং সেদিকে ছুটতে থাকেন এবং যেটা সরাসরি আল্লাহর দেয়া বিধান এবং সেই আর পরিপন্থী তখন তার জন্য তাকে অবশ্যই জবাবদেহি করতে হবে আমরা এখানে একটা হাদিস উল্লেখ করতে চাই সাহি বোখারির মধ্যে আছে হজরত আবু হরের রুদ আল্লাহ তালু বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি না করলো আপনাকে যে আপনার উম্মা যদি হয় আবার আপনাকে কি করে অস্বীকার করে অস্বীকার করে কেমনি তখন আল্লাহ নবী তার উত্তরে বলছেন মান্না পানি দেখাল যে ব্যক্তি আমার অনুকরণ করবে প্রত্যেকটা সেক্টরে যে তিনি যেই সেক্টরের লোক হন ওই সেক্টরেই আল্লাহনবীকে অনুকরণ করতে হবে একজন ব্যবসায়ীর জন্য ব্যবসার কী বিধান আল্লাহনবী বলেছেন একজন রাজনীতিবিদের জন্য আল্লাহনবী রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় একজন সমরবিদ যারা আছে যারা যোদ্ধা তাদের জন্য আল্লাহনবী নীতিমালা দেখিয়েছেন কিভাবে যুদ্ধ করতে হবে যুদ্ধের যে নৈতিকতা এথিক্সগুলো আছেন সেটা আল্লাহনবী দেখিয়েছেন এবং যারা দর্শন নিয়ে কাজ করছেন আল্লাহ নবী নতুন দর্শন তাদের জন্য এনেছেন যেটা ওহির দর্শন সেটার বাইরে যাওয়ার সুযোগ নেই কাজী যেই ব্যক্তি আমাকে অনুকরণ করবে প্রতিটি সেক্টরিয়ে প্রতিটি ক্ষেত্রে সে জান্নাতে যাবে ওয়ামেন আসনি ফকদ আদা যে ব্যক্তি আমার পথের বাইরে যাবে আমার বিধানগুলোকে অগ্রাহ্য করে নিজের মত অনুযায়ী চলবে সে আমাকে অস্বীকার করলো যদিও সে মুসলমান দাবি করছে আল্লাহ নবী বলতে সে আমাকে অস্বীকার করেছে আর যে ব্যক্তি অস্বীকার করেছে জাননাতে যাওয়ার দরজা তার জন্য বন্ধ হয়ে গেল যদি আমরা চাই আমরা জানি আমরা বিশ্বাস যদি করি যে আমার জন্য জান্নাত আছে জাহান্নামা আছে আমাকে মৃত্যু বরণ করতে হবে পরে আর একটি জগৎ আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের সার্বিক জীবনে যে কথা আমাদের শেখ হাসান বলছিলেন যে আমাদের নিজস্ব বলায় নিজস্ব পরিসরে যিনি আমরা যেখানেই আছি না কেন স সরিস আমরা نبی محمد رسول اللہ صلی اللہ وسلم کے پو اللہ سب تعالی ہمان کرمین রাহ্লাহ রব্লা লহ্লা মোহাম্মদন রসুল্লাহ سول الله ارجو رضاك يا الله انت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 रक्षा देखा सवार ओपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प समर्पण मानुष भय पाएक्लियार बोम साल्म, चले पाए, आसते बुझे पर इसलामिक बोम शांति बोम अनेक आगे पड़े गोहम्मद सल्लम जन्मग्रहण करें